সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুমুল্লাহ এই মুহূর্তে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষের মধ্যে সমঝোতা তৈরি করে দেওয়া আল নাস মানব সমাজে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়ে যাওয়া ঝগড়া ফাসাদ হয়ে যাওয়া মতবিরোধ সৃষ্টি হয়ে যাওয়া এবং বিভিন্ন রকমের বিবাদ বিসংবাদ সৃষ্টি হয়ে যাওয়া এটা অত্যন্ত সাধারণ বিষয় এবং অতি নগণ্য কারণেও অনেক ঘটে যায় এবং ব্যাপকভাবে এটা ঘটে এটা অস্বাভাবিক কিছু বিষয় নয় কিন্তু অনেক সময় এই ভুল বুঝাবুঝি মানুষকে বড়ো ধরনের দূরত্ব পয়দা করে দেয় বড় ধরনের দূরত্ব পয়দা হয়ে যায় বড়ো ধরনের ক্ষতি হয়ে যায় এমন কি এক পর্যায়ে সম্পর্ক বর্জন সম্পর্ক কেটে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় আল্লাহ তালা চান মুসলমানরা একে অপরের মধ্যে সবসময়ই ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়ে গেলে দূর করে ফেলবে মানুষের মধ্যে অন্য মানুষের সঙ্গে যে সম্পর্কের বিষয়টা আছে লেনদেন আছে দেনা আছে কাজ আছে এমনকি পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যেসব সম্পর্ক রয়েছে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে বিভিন্ন বিষয়ে কথাবার্তা নিয়ে দু কথা হয়ে যেতে পারে ব্যবসা বাণিজ্য নিয়ে নিজেদের ভিতরে দূরত্ব পায়দা হতে পারে বন্ধু বান্ধবের ভিতরে সম্পর্কের অবনতি ঘটতে পারে এভাবে বহু বিষয় রয়েছে যেখানে মানুষের মধ্যে লেনদেন এবং কথাবার্তা বিনিময় করতে গিয়ে কোন কোন সময় মানুষের মধ্যে প্রচুর ভুল বুঝাবুঝির সৃষ্টি হওয়ার অবকাশ থাকে আল্লাহ রব আলীন চান মুসলমানরা নিজেদের মধ্যে এই ভুল বুঝাবুঝিকে ধরে রাখবে না দীর্ঘায়িত করবে না আগ বাড়তে দেবেন তারা নিজেরা এগিয়ে নেবে পদক্ষেপ নিয়ে একে অপরকে বুধার চেষ্টা করবে বোঝানোর চেষ্টা করবে ভুল বুঝাবুঝি নিরসন করতে চেষ্টা করবে তারা যদি ব্যর্থ হয়ে যায় অন্য মানুষ যারা তাদের আশেপাশে রয়েছে তাদের দায়িত্ব হচ্ছে এদেরকে সহযোগিতা করা সে কথা করারে পাখে আল্লাহ রাবুল্লা আলমিন এরশাদ করেছেন ফত্তাকুল্লোহ ও আসলে তোমরা আল্লাহকে ভয় করো আর নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে এটাকে ইশলাস করে ফেল ধরে রেখো না যখন মানুষ ইশলাহ করে না তখন ভুল বুঝাবুঝির পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকে ছোট্ট তুচ্ছ জিনিস পাহাড় পরিমাণ হয়ে যেতে পারে এমন শোভা সন্দেহ আরও বাড়তে থাকবে যদি তোমরা দেখো যে মোমেনদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে তুমি নোটিশ করেছ তোমার কাছের কেউ অন্যের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছে রাগারাগি গোসা করে ঝগড়া ফাসাদ করে একজন আরেকজন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তুমি চুপ করে বসে থেকো না তুমি তাদেরকে হেল্প করো তাদের সাহায্য এগিয়ে আসো তাদের মধ্যে এস্লাহ কায়েম করে দাও এবং ইসলাহ কায়েম করে দেওয়ার কাজটা অনেক বড় কাজ অনেক বড়ো ইবাদক অনেক বড় পুরস্কার রয়েছে এই ইসলাহের কাজের মধ্যে একটি হাদিফে রসুল্লা সাল আলসালামী সাদ করেছেন মানুষের শরীরে যতগুলো জোড়া রয়েছে হার্ডির মধ্যে যতগুলো জোড়া আছে জয়েন্ট আছে প্রত্যেকটি জোড়া জয়েন্টের মধ্যেই তার বিনিময়ে প্রত্যেকটি দিন সৎকা করতে হয় এখন এত সৎকা করার জন্য আমরা পয়সা করে কোথায় পাব মানুষের শরীরে তিনশোরও বেশি জয়েন্ট রয়েছে কিন্তু হাজিজুর রসুল সাল্লু আলয় সাল্লামে আমাদেরকে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন যে আমরা যদি দান খয়রাত করি এটা যেমন সাদাকা তেমনি বাইনাল তা তুমি যদি দুইজন বিবাদকারীর মধ্যে দুইজন ঝগড়া ফসাদকারীর মধ্যে দুইজন সম্পর্ক ছেদকারীর মধ্যে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নর্মাল করে দাও তাদেরকে সমঝোতা করতে তুমি সাহায্য করো তাহলে এটা তোমার জন্য সদাকা স্ব অভাব এবং সেটা তোমার ওই যে জয়েন্টগুলো আল্লাতালা যে দিয়েছেন শরীরের মধ্যে এই জয়েন্টগুলোর এক একটা সদকা আদায় হয়ে গেলো এখানে একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি জয়েন্টগুলো শরীরের হাডির মধ্যে জোড়াগুলো এগুলো কী নিয়ামত যে এগুলোর জন্য সদকা করতে হবে আমরা তো ফ্রি পেয়ে গিয়েছি এই জন্য আমরা এই মূল্যায়ন করতে পারি না আপনি হাতের আঙ্গুলগুলোকে দেখো। আঙ্গুলগুলো কয়টা জয়েন্ট আছে কত ভাগ্যে ভাগ করতে পারেন আপনি এগুলোকে মুষ্টিবদ্ধ করতে পারেন আপনি এগুলোকে দিয়ে ভাত খেতে পারেন আপনি এগুলোকে দিয়ে অনেক কাজ করতে পারেন আপনি চামচের মতো ব্যবহার করতে পারেন আপনি এগুলোকে শক্ত করে কোন জায়গায় যদি কোনো কিছুতে আঘাত করতে পারেন কত সার্ভিস এই যে আল্লাহ তালার নিয়ামতটা অতি সহজে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা শোকর আদায় করার জন্য বেশি করে নোমল করা দরকার তাহলে এই যে ভোগ করি এনজয় করি এগুলোর শোকর আদায় হবে আর এগুলোর বিনিময়ে সৎকার দেওয়ার কাজ হবে এখন সৎকার আর্থিক সঙ্গতি সবার তো আর সমান থাকে না আর সবসময় আমরা হয়তো বা পারবো না দুমাস হয়ে যাবে অনেক বেশি হয়ে যাবে সেই জন্য আল্লাহ তালা আমর বিল মা আরও নাহিয়াল নুন করে কাজ করলে সদাক্ষা হয়ে যায় কালীমা তো তাইয়ে বা বলে সদাকা হয়ে যায় ভালো একটা কথা পরামর্শ দিলে কাউকে সাহায্য হয়ে যায় কাউকে একটা বোঝা মাথায় তুলতে পারছে না একজন বুড়ো মানুষ তাকে আপনি একটু যদি সাহায্য করেন কিছু এগিয়ে দেন অথবা তার মাথায় তোলার জন্য একটু হেল্প করেন এতেও সদাক্ষা হয়ে যায় যাই হোক যে বিষয়ে ওই হাদিসটা আজকে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে তায়দুল বাইনাল এসে এনে সদাকার দুইজন বিবাদ মধ্যে দুইজন ঝগড়া ফসাদকারীর মধ্যে যদি তুমি সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং পয়দা করে দিতে পারো তাদের মধ্যে সমঝোতা করে দিতে পারো তাহলে এটা তোমার জন্য সদাকার স্বভাব হবে এটা একটা অনেক বড় নেক কাজ আমাদের সমাজে নেক কাজের কনসেপ্ট অনেক সময় ক্লিয়ার থাকে না আমরা মনে করি আমি মসজিদে বসে বসে তেলা যদি করি স্বভাব হবে আমি যদি নাফর নামাজ পড়ে থাভাবে এটা যেমন এবাদত মানুষকে সাহায্য করাটাও অনেক বড় এবাদত বিশেষ করে মানুষকে বিবাদ বিষম্বাদ সাথে দূরে থাকার কাজটা করতে পারলে এটা অনেক বড় এবাদতের কাজ হয়ে যায় এমন কি মানুষের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেলে সেখানে তাদেরকে সাহায্য করার জন্য যদি একটু কথা বলতে হয় উভয় পক্ষকে কনভিন্স করার জন্য এমন হয়ে যায় যে দুই পক্ষ দুই দিকে অবস্থান গ্রহণ করছে কেউ কারোর সাথে কথা বলবে না কেউ কারোর সাথে কোন ধরনের দেখা সাক্ষাৎ করবে না কেউ কারোর সঙ্গে বসে আলাপ আলোচনাও করবে না এমন ধরনের জটিল পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে সেই ব্যক্তি মিথ্যাবাদী নয় যে ব্যক্তি ইসলে নাস মানুষের মধ্যে কথা বলতে গিয়ে কিছু কথা একটু বাড়াই বলে যে আপনি ওনার ব্যাপারে এত খারাপ ধারণা রাখেন কেন উনি তো আপনাকে খুব মহব্বত করেন এই কথা আমার তো মনে হয় উনি আপনাকে খুবই মহব্বত করে। আমার ধারণা তিনি আপনাকে খুব সম্মান করেন এই যে কথাগুলো আপনি বললেন এই কথাটা বলতে গিয়ে হয়তো একটু অতিরিক্ত বলেছেন ডাহ মিথ্যা কথা নাও হতে পারে আপনার ধারণা হতে পারে কিন্তু আপনি হেল্প করলেন উভয়কে এবং আরেকজনের কাছে গিয়ে বললেন যে আপনি ওনার ব্যাপারে এত খারাপ ধারণা করেন উনি তো আপনাকে খুব সাংঘাতিকভাবে অনেক উঁচু স্তরে আপনাকে উনি স্থান দিয়েছেন উনি আপনার ব্যাপারে অনেক শ্রদ্ধা রাখেন এইভাবে উভয়কে কথা বললে দেখা গেল যে তাদের দিল কিছু নরম হয়ে গেল তারা কিছু কাছাকাছি এসে গেল সেই জন্য হাদিসে বলা হয়েছে যে এইরকম মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্যে খারাপ সম্পর্ক দূর করার জন্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করার জন্য কেউ যদি উভয়ের মধ্যে গিয়ে কিছু কথা বলে এর ব্যাপারে তাকে পজিটিভ কথা বলে তার ব্যাপারে গিয়ে তার কাছে গিয়ে এর ব্যাপারে পজিটিভ কথা বলে তাহলে উভয়ের মধ্যে যে সম্পর্ক উন্নয়নের একটা সুযোগ হয়ে যায় এইরকম কথা একটু যদি কেউ বাড়িয়ে বলে তাহলে এটা এতে সে মিথ্যাবাদী হবে না আরেকটি হাদিসি এসেছে যুদ্ধের ক্ষেত্রে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে এখানে তাতেও গুণা হবে না আর হার্বখোদা আপনারা জানেন যে যুদ্ধের ব্যাপারে এখানে বলা হয়েছে যে দুশ্মনকে কনফিউজ করার জন্যে একটু আপনি যাবেন উত্তর দিকে সিগন্যাল দিলেন দক্ষিণ দিকে যাচ্ছেন তাদের দুশ্মন আপনাকে ধরতে না পারে যুদ্ধের ময়দানে এরকম স্ট্র্যাটেজির সেই সেক্ষেত্রে যেমন এটা ঠিক আছে অথবা যুদ্ধ থামাই দেওয়ার জন্য মুসলমানদের দুই পক্ষ যদি মারামারি শুরু করে দেয় আপনি উভয়ের মাধ্যমে ইসলাম করার জন্য যুদ্ধে থামিয়ে দেন সেখানে যদি এরকম তাদের ব্যাপারে পজিটিভ কথা বলেন কি একটু বাড়িয়ে বললেন অতিরঞ্জিত করলেন এটা মিথ্যা হিসাবে প্রমাণিত হবেন আর একটি আছে ও হাজিসুর রাজুলে মা যা ও জাতিহী স্বামী স্ত্রীর কাছে নিজেদের ব্যাপারে এমনভাবে বলে যাতে করে সম্পর্ক বাড়ে এবং মজবুত হয় এটাকেও মিথ্যা কথা হিসাবে ধরা হবে না মিথ্যার গুণা তার জন্য হবে না কিন্তু এই বিষয়টা একটু ব্যাখ্যার দাবি রাখে অনেকেই দেখবেন বলা বলি করেন যে স্বামী স্ত্রীর কাছে মিথ্যা কথা বলতে পারে অসুবিধা নেই কারণ হাদিসে বলে দেওয়া হয়েছে এটা একটা রং আন্ডারস্ট্যান্ডিং এবং মিসকোড করা হচ্ছে হাদিসকে এই জন্য কেউ কেউ এই ভুল ধারণায় বশবর্তী হয়ে আমাদের সমাজে দেখতে পেয়েছি আমরা তা বলে যে আপনি যদি 300 টাকা দিয়ে শাড়ি কিনেন তার স্ত্রীকে বলতে পারেন পাঁচশো টাকা দিয়ে কিনেছি স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা এভাবে জায়জ আছে এটা অত্যন্ত ভ্রান্ত ধারণা এটি একটি মিথ্যা কথা হাদিসের এই ব্যাখ্যা এইভাবে গ্রহণ করা আদৌ ঠিক হয় নি হাদিসে কোন সেন্সে বলেছে সেটা আপনাদেরকে ইনশাল্লাহ তালা আমি বলবো এই মুহুর্তে একটা বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে ইনশাআল্লাহ তালা বাকি কথা আমরা কমপ্লিট করবো বারাকাল্লাহ ফেক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 জানুন সেই ম প্রতি বুধবার রাত দশটায় বা পুন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়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 সম্মানিত ভাই এবং বোনেরা আমরা যে বিষয় আলোচনা করছিলাম সেটা হচ্ছে আল নাস মানুষের মধ্যে কিভাবে আমরা সমঝোতা তৈরি করে দিতে পারি যখন কোন মুসলমান ভাই বোন বা ভাইদের মধ্যে বা বোনদের মধ্যে দূরত্ব পয়দা হয়ে যায় মিসআন্ডারস্ট্যান্ডিং পয়দা হয়ে যায় এটাকে সমঝোতা করে দেওয়া হচ্ছে আজকে আমাদের বিষয় আলোচনার উদ্দেশ্য কিভাবে আমরা এই কাজটা করতে পারি অনেক বড় নেকের কাজ আমি যে হাদিসটি বলছিলাম সেটা হচ্ছিলো যে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীকে বা স্ত্রীর স্বামীকে যদি এমন কোনো কথাবার্তা বলে হতে কিছু অতিরঞ্জিত হয়ে গেল এটা আল্লাহ তালা মিথ্যা ধরবেন না এটা সকল বিষয়ে নয় এটা ইনফরমেশন যেটা মিথ্যা সেটাকে যেমন একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম একটা সাড়ে টাকা দিয়ে কিনে আনি বললো যে পাঁচশো টাকা দিয়ে কিনেছি এরকম ডাহা মিথ্যা কথা বলা ইসলামী আলাহ করেনি বরং কোন সেন্সে বলা হয়েছে মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে হয়তো যদি একটু মন কষাকষি হয়ে যায় স্ত্রী অভিযোগ করলো যে স্বামী বোধহয় তাকে তেমন আদর করে না তেমন স্নেহ করে না তার মধ্যে তেমন কোনো একটা আগ্রহ নেই আসক্তি নেই অথবা স্বামী স্ত্রীর ব্যাপারে আমার কোনো মন্তব্য করে বসলো সেই ভুল ধারণা দূর করার জন্য একে অপরকে ভালোবাসার কথাগুলো যদি এনিয়ে বিনি একটু বানিয়ে বলে একটুখানি অতিরিক্ত বলে এবং স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করে বসলো অনেকটুকু স্বামী হয়তো যতটুকু সৌন্দর্য নয় তার চেয়েও অনেকগুণ বেশি বলে ফেললো কিন্তু এগুলো বলার মাধ্যমে আসলে উদ্দেশ্য হচ্ছে উৎসাহিত করা এই যে এই প্রেম প্রীতির বন্ধন আরও বেড়ে যায় একে অপরকে ভালো কথাগুলো শোনালে ভালো কথাগুলো বললে একটু প্রশংসা করলে একটু সুন্দরের বর্ণনা করলে একটু দায় দায়িত্বের কথা বাড়িয়ে বললে এই জিনিসটা যে কিছু যদি অতিরিক্ত হয়ে যায় এইটার উদ্দেশ্যটা মহৎ এই জন্য এটা মিথ্যা ধরা হবে না কিন্তু সেখান থেকে হাদিসকে ডাহা মিথ্যা কথা বলার জন্য ব্যবহার করা মোটেই ঠিক নয় এটি একটি ভুল ধারণা সমাজে অনেকেই এমনটি করতে দেখা যায় আমরা ইসলাহের কথা বলছিলাম স্বয়ং রসুল্লা সাল আলহিউসাল্লাম তিনি মানুষের মধ্যে বিবাদ বিসংবাদ দূর করতে ইসলাহে কীভাবে তিনি সময় দিয়েছেন কিভাবে তিনি গুরুত্ব দিয়েছেন আপনারা লাইলেতুল কাদারের হাদিস জানেন যে তিনি নিজের ঘর থেকে বেরিয়ে এসেছিলেন সাহাবিদেরকে বলবেন লাইলেতুল কাদার কোন দিন হবে তারপরে তিনি মসজিদে আসার আগে দেখতে পেলেন রাস্তার মধ্যে দুইজন ভাই দুইজন সাহাবি একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে তিনি গেলেন তাদের ঝগড়া থামাতে তাদের ঝগড়া থামাতে গিয়ে কিছু কথাবার্তা বলতে হল কিছু সময় তাদেরকে বুঝাতে হলো এতে কিছু তিনি ব্যস্ত হয়ে পড়লেন ব্যস্ত হওয়ার উপলক্ষে শেষ পর্যন্ত তিনি লাইলে কদর কোন রাত্রে হবে নির্দিষ্ট রাতটার কথা তিনি ভুলে গেলেন পরে তিনি সাহাবিদেরকে সমাবেশে গিয়ে বললেন আমি এসেছিলাম তোমাদেরকে খবর দেব যে লাইলেতুল কদরটা রমাদানের কোন রাতে হয় কিন্তু তোমাদের দুজন ভাই ঝগড়া করে আমাকে সেটা ভুলিয়ে দিলো আমি ভুলে গেলাম একজাক্টলি স্পেসিফিকলি কোন রাত্র সেটা তবে আমার নিশ্চিত মনে আছে সেটা হচ্ছে রমাদানের শেষ দশ দিনের একটি বেজোর রাত কাজে তোমরা সকল বেজোর রাতেই সেটাকে তালাশ করো যাই হোক এ হাদিসের উদ্দেশ্য হচ্ছে দলির এইজন্য জন্য আনা হয়েছে যে তিনি গুরুত্বপূর্ণ ইনফরমেশন সাহাবিদেরকে দেবেন লাইলে তুল কদের খবরটা দিবেন। কিন্তু সেটাকেও তিনি ডিলে করলেন এই কারণে যে দুইজন সাহাবি ঝগড়া করছে তাদের ঝগড়া থামানো অত্যন্ত জরুরি এটাকে তিনি এত প্রায়োরিটি দিয়েছেন এত গুরুত্ব দিয়েছেন আরও একটি বিশেষ ঘটনা আছে বনি আউফের কবিলার মধ্যে একবার এরকম আভ্যন্তরীণ কন্দলের খবর পাওয়া গেল বড় ধরনের ফেতনা তাদের মধ্যে সৃষ্টি হয়ে গেছে তিনি সেখানে চলে গেলেন এবং বনি আউফের লোকদেরকে বোঝাতে থাকলেন তাদেরকে থামাতে থাকলেন তাদেরকে পারস্পরিক একে অপরকে বুঝার এবং ভুল বুঝাবুঝি অবসান করার জন্য তিনি অনেকক্ষণ সময় কাটালেন এদিকে নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজ বিলম্ব হয়ে যাচ্ছে সাহাবাইকে রাম অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত অনেকে বলা বললি করলেন আবু বাকরতলা আনহুকে যে আপনি নামাজ শুরু করে দেন কিন্তু উনি চান না এই কাজটা করতেই কারণ রসুল উল্লাহ সাল্লি সাল্লাম জীবিত আসেন তিনি কি করে নামাজ পড়াবেন এরপরে সবার পীড়াপিড়িতে তিনি একটু আমতা আমতা করে রাজি হলেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আবু বকর তুমি কেন ইতস্ততা করছিলে নামাজ পড়াতে পড়িয়ে দিতে আমি জয়েন করতাম তিনি বললেন যে রসুল উল্লাহ সাল্লাম জীবিত থাকা অবস্থায় তার উপস্থিতিতে আবু কুহাফার সন্তান নামাজ পড়াবে এটা কি করে আশা করা যেতে পারে যাই হোক আমাদের দলিত ছিল আমরা যে শিখার জন্য হাজির শরীফ থেকে যে কিভাবে মানুষের মধ্যে এসলাহ করাটা এত বড় ফজিলতের কাজ যেই কাজ এত গুরুত্বপূর্ণ এমন কি নামাজ পর্যন্ত রসুলুল্লাহ সাল্লাম দিলে করেছেন তিনি সহজে কোনো দিন নামাজ ডিলে করতেন না মা আশার দি আল্লাহ তালা আর একটা হাদিসে বলেন যে রসুল উল্লাহ সাল্লামের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করা হল যে তিনি উমুল মেনিন তিনি যখন ঘরে থাকতেন ওনার ইন্তিকালের পরে কেউকে এসে মা আয়েশাকে জিজ্ঞেস করলেন যে তিনি যখন ঘরে থাকতেন আপনাদের সঙ্গে তিনি কেমন সময় কাটাতেন কি করতেন ঘরের মধ্যে আল্লান নবী তখন মা আয়সা রাজত আনহা বলতেন আর দশজনের মতোই নিজেকে সাধারণ মানুষ মনে করতেন নিজের বুতামটা নিজে সেলাই করতেন নিজের কাপড়টা নিজে সেলাই করতেন ছাগলটা নিজে ধোহাতেন স্ত্রীদের সঙ্গে গল্প করতেন এমনকি ঘর কন্যার কাজেও সাহায্য করতেন তবে যখন নামাজের সময় হয়ে যেত এমনভাবে দিকে চলে যেতেন মানে আর কাউকে চিনেন না এত নামাজের গুরুত্ব তা নামাজের রক্ত হয়ে গেছে আর কাউকে চিনছেন না তিনি সোজা মসজিদে চলে যাচ্ছেন সেই নামাজকেও তিনি ডিলে করেছেন ওই ঝগড়া থামাতে গিয়ে তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কাজ মানুষের মধ্যে ঝগড়া কোথায় নিয়ে যায় মানুষকে ঝগড়া মানুষকে মারামারি কাটাকাটি কি মানুষের ভিতরে অনেক মৃত্যু পর্যন্ত ডেকে আনে কেউ কাউকে খুন করে ফেলতে পারে মুরব্বীরা ছোটোকালে দেখেছি যে গ্রামের বিভিন্ন সালিশ করতেন বিবাদমান লোকগুলোদের মধ্যে বিবাদ থামিয়ে দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ তালা এক সুন্দর নেকি সুযোগ দিয়েছেন যে মানুষের মধ্যে বিবাদ থামিয়ে দেওয়ার মতো সালিশ করা দরবার করা এবং এই দিয়েও মধ্যস্থতা করা এবং মানুষের বিবাদ মিটিয়ে দেওয়ার মতো সুন্দর কাজ করার ওনাদের সুযোগ আছে ক্ষেত্রে যারা এই কাজ করেন তারা অনেক স্বভাবের অধিকারী হয়ে যাবেন তারা সদকার সব পেয়ে যাবেন কিন্তু যেটা করা দরকার সেটা হচ্ছে খেয়াল রাখা দরকার যাতে করে পঞ্চায়েতেরা নিজেদের কিছু ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে ইনসাফের গুরুত্ব বুঝেন অনেক সময় কিন্তু অনেক পঞ্চায়েত অনেক সালিশের মধ্যে দেখা গিয়েছে কোনো কোন সময় পক্ষ পাতিত্ব করে ফেলেন এটা কিন্তু বড় ধরনের অন্যায় হয়ে যাবে বড়ো ধরনের জুলুম হয়ে যাবে পক্ষপাতিত্ব করে যদি আবার দরবার মিটাতে যান তাহলে একজনকে জুলুম করে ফেললেন আর জুলুমটা অত্যন্ত মারাত্মক ক্ষতির কারণ হয়ে যাবে বড় ধরনের কবিরা গুণা জুলুমের কথায় আল্লাহতালা বলেছেন আমি নিজের উপরে জুলুম হারাম করেছি ফালাতলামু তোমরা কেউ কারো উপরে জুলুম করো না জুলুমের সিদ্ধান্ত চাপিয়ে দিও না এই জন্য পঞ্চায়েতের যারা সদস্য আছেন মানুষের মধ্যে যারা বিবাদ বিসংবাদ মিটিয়ে দেওয়ার কাজ করেন আপনারা অনেক নেকির কাজ করেন কিন্তু কাজটা কিন্তু অনেক বড় জিম্মাদারির কাজ অনেক বড় সেন্সিটিভ গুরুত্ব এবং দায়িত্বপূর্ণ কাজ এখানে যদি কেউ বে হয়ে যান আরেকজনের প্রতি জুলুম করে ফেলেন অন্যায় করে ফেলেন তাহলে এটা বড় ধরনের আল্লাহ আল্লাহতালা যারা ইনসাফ কায়েম করে তাদেরকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন এই জন্য মানুষের মধ্যে যারা বিবাদ মেটানোর কাজ করেন স্বাধীন কাজ করেন আমি এই বলছি আমাদের মুসলিম সমাজে গ্রামে পাড়ায় এই জাতীয় কিছু কাজ এখনও বাকি আছে সবাই কোর্টকাদারিতে চলে যায় না এবং যেতে সময় লাগে অনেক সময় ব্যয় সংকুল টাকা পয়সা জোগাড় করা মুশকিল এবং ছোটোখাটো সমস্যাকে গ্রামের ভিতরে পাড়ার ভিতরে সমাজের ভিতরে বাড়ির ভিতরে আত্মীয় স্বজন ভিতরে মিটিয়ে দেওয়ার সুযোগ রয়েছে সেই কাজটা করলে এত দৌড়াদৌড়ি করতে হয় না কিন্তু এই কাজটা করতে গিয়ে অনেকে বড়ো ধরনের ভুল করে ফেলেন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে অনেক সমস্যা হয়ে যায় এগুলোকে মিটানোর জন্য এগুলোকে মিটিয়ে দেওয়ার কাজ অনেক বড় স্বাভাবিক বিষয় অনেক সময় যখন মানুষ পরামর্শের জন্য আসে দেখা যায় যে একজনকে রং পরামর্শ দেওয়া হচ্ছে উল্টো পরামর্শ দেওয়া হচ্ছে কু পরামর্শ দেওয়া হচ্ছে এবং অনেকেই এই উচিলায় কোনো সময় এর সঙ্গে তার কোনো কারণে শত্রুতা হয়েছে দুশ্মনী ছিল সেটা প্রতিশোধ করার সুযোগকে কাজে লাগাচ্ছে মহা অন্যায় কথা কত বড় আমানতের দায়িত্ব আপনার উপরে এসেছে এটা একটা আমানত আবার দেখা যায় আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছেন অনেক নেকর আছে অনেক দিনদার আছেন তারা সমাজের কোনো ঝামিলায় যেতে চান না তারা শুধু তাদের দিনদারি নিয়ে আছেন তাদের নামাজ তাদের কোরআনতলা তাদেরগুলো নিয়ে আছেন আশেপাশে লোকেরা মারামারি করছে কত কষ্ট হচ্ছে এগুলো কোনোটা দিয়ে কোনো ভূক্ষেপ নাই মানুষের চিলাচুলি করে চিৎকার করছে মানুষের দেখাশোনা করা মানুষকে খবর নেওয়া মানুষকে উপকার করা ইতিহাসে কত বড় কাজ ইস্তাহ করে দেওয়া কত বড় উপকারের কাজ এটা হাজিসে এসেছে রসল উল্লাহ সাল আলিবাসাল্লাম এসাদ করেছেন খাইনা আছে সেই ব্যক্তি লোকদের মধ্যে উত্তম মানি আনফা উন্নাস যে ব্যক্তি অন্য লোকদেরকে ফায়দা দেয় অন্য লোকদের উপকারে আসে যিনি পরেজগার হবেন তিনি মানুষকে উপকার করবেন মানুষকে হেল্প করবেন অন্যদেরকে এই দিনের দিকে আনার জন্যে তাওয়াসাবিল হাকতে তাওয়াসবিল খাই কাজ করতে হবে এই জন্য এই যারা সৌল্লা সাল্লা বনিয়াউফে গেলেন তাদেরকে বিবাদ মেটাতে তারপরে তিনি দুই সাহাবির মধ্যে করে দিলেন এরকম অনেক এক্সাম্পল আপনি হাদিজ শরীফে পাবেন যারা দিনদার হব আমরা তাদের উচিত আমরা দিনদারিটাকে আর একটু দুনিয়ার মানুষের কল্যাণের কাজেও ব্যবহার করা আল্লাহ তারা এই বাদতের পাশাপাশি রসুল্লাহ সাল্লি সাল্লাম সমাজের যে কোনো ব্যাপারে কনসার্ন ছিলেন এমন কি একবার এক রাত্রে গভীর করে একটা জোরে সোরে একটা আওয়াজ বেরিয়ে আসলো কোনো এক জায়গার থেকে একটি ভীষণ চিৎকার মতো একটা আওয়াজ আসলো গভীর রাতের পর এই ঘটনা ঘটেছে সবাই দোয়া দয়ি করলো কোন দিক থেকে আওয়াজটা আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও আওয়াজটা শুনলেন তিনি সেখানে গেলেন ইয়ে তিনি দেখলেন যে ওখানে তাদের একটা ঘোড়ার একটা সমস্যা হয়েছিল ঘোড়াটা কোনো একটা কারণে একটা বিকট চিৎকার করেছিল গভীর রাতে সমস্ত মদিনাবাসী এই আতঙ্কিত হয়ে গেল তিনি সবার আগে সেখানে ছুটে গিয়েছিলেন যে কোনো অসুবিধা হলো কিনা পরে যখন দেখলেন সাহাবার ওই যাচ্ছে, ওই সময় অলরেডি রসুল্লাহ সাল্লা সাল্লাম সেখানে পৌঁছে সেটাকে তিনি খবর নিয়ে ফেলেছেন পরে তিনি সাহাবিদেরকে বললেন কেউ যেতে হবে না কোন চিন্তার কারণ নাই যে অমুক সাহাবীর তার ঘোড়ার একটা সমস্যা হয়ে গিয়েছিল এমন কোনো বিপদের কথা নাই তোমরা ঘরে গিয়া ঘুমাতে পারো তাহলে দেখুন রসুল্লাহ সাল্লাম সমাজের ব্যাপারে গতক সমাজে কোনো সুবিধা অসুবিধা হল কিনা এবং প্রয়োজন বোধে এই যে সামাজিক শান্তি নিরাপত্তার জন্য ইসলাহের কাজ করতে হবে সেটাকে তিনি সমুদ্রিক গুরুত্ব দিয়েছেন এবাদতের মতো করেই আমাদের সমাজে যারা ভালো মানুষ আসি তাহলে আমাদেরকে দিনের এই দিকটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে ভালো মানুষগুলো যখন সমাজের মানুষকে এভাবে হেল্প করবে তখন কিন্তু সমাজের মধ্যে আপনার ফেতনাফা সাদ কম হবে ভালো মানুষগুলো যদি পঞ্চায়েত হয়ে যায় নেকান মানুষগুলো দিনদার মানুষগুলো এলেমওয়ালা মানুষগুলো যদি সমাজের পঞ্চায়েতের সদস্য হয়ে যান সালিশ করেন তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ বিচার ইনসাফ মত হবে তাদের এলেম থাকার কারণে তাদের ইনসাফ থাকার কারণে সমাজে বে উঠে যাবে সমাজের মধ্যে ইনসাফ থাকে আল্লাহ তালা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন আর যদি সমাজে ভালো লোকগুলো এই কাজ না করে তাহলে যারা যাদের দিনদারির কমতি আছে যাদের ইনসাফে জ্ঞানের কমতি আছে তারা গিয়ে এগুলোর দায়িত্ব পালন করবে এবং এতে করে ফিতনা কমবে না মানুষ জুলুমের শিকার হবে এমনও হয়েছে আমি জেনারেলাইজ করছি না সবাইকে বলছি না কোন কোনো সময় যে এক পক্ষের লোকেরা যিনি ভালো করে চা পানি খাওয়াই দিলেন তিনি ভালো করে তাকে কিছু একটুখানি নিজের পক্ষে কনভিন্স করে ফেললেন তিনি সেখানে বিচারে বসে তার পক্ষে চলে গেলেন এবং তিনি অন্য উপরে জুলুম করলেন এইগুলো দূর করার জন্য সমাজে ইনসাফ কায়েম করার জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য ফিতনা প্রাসাদ থেকে সমাজকে দূরে রাখার জন্য খাল ইসলাহ মানুষের মধ্যে সমঝোতা তৈরি করে দেওয়ার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্ষেত্রে যিনি এই কাজ করবেন অস্লহ খাই নিজের ব্যাপারে হলো সলহের কাজে স্বামী স্ত্রীর ব্যাপারেও যদি ভুল বুঝাবুঝি হয়ে যায় নিজেরা এগিয়ে আসাটা আল্লাহতালা পছন্দ করে অস্লহ খাইয়ের সোলহ করা সমঝোতা পয়দা করাটা অত্যন্ত পছন্দনীয় কাজ আল্লাহতাল কাছে সমঝোতা যাতে তাতে পয়দা হয়ে যায় এই কাজটা নিজে এগিয়ে আসা নিজে যিনি উভয় পক্ষের মধ্যে যিনি আগে এগিয়ে আসবেন আল্লাহ তালা কাছে তার দরজাহাত অনেক বলন্দ হয়ে যাবে আমরা আশা করি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে মানুষের মধ্যে সংশোধন এবং সমঝোতা পায়া করার জন্য আল্লাহ তালা আমাদেরকে বেশি করে তৌফিক দান করবেন আল্লাহ তালা যেন আমাদের কাজকে কবুল করেন আসল আল্লাহ তালিখালকঈদিন মহম্মদ ওসহ আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবরাকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজাহী আপনারা দেখছেন পিস টিভি বাংলা তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কোথায় পড়ছি বৈরিল মগ্বে মলিন তবে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিষব্দ এবং আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না क्यों इसलम मंद पथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए ना कल रसटाय पुनः सम्प्रचार सकाल साढ़े आठ टाइम पीस टी बांगल्